আল্লাহ আল্লাহ اللهم আমিন আল্লাহ মাহফিল কে আপনি হেদায়েতের জন্য কবুল করেন আমিন আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনারা ওলি না বনে কাউকে বিদায় দিয়ান না রব রিহমহুমা কামা রাব্বায়ানি সগীরা صلی الله تعالی আলা খায়র কালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি اجمعين الرجيم بسم الله الرحمن الرحيم الف لام میم ذالک الكتاب لا ریبا فیہ ھدى للمتقین صلی اللہ العظیم شبایا کے بارے محبت سے درود شریف پڑھو اللهم صل علی سيدنا محمد صلی اللہ علیہ وآلہ وسلم صلی শকর আমার মাওলার যে মাওলায় থেকে আসার বসার বলা শোনার তৌফিক দান করছেন শুক্রিয়াত সবাই বলে আলহামদুলিল্লাহ অনেকই অনেক কাছে আসতে পারে নাই ব্যস্ত আড্ডার মধ্যে কেউ কেউ বা গান শোনার মধ্যে টেলিভিশনের ড্যান্স দেখার মধ্যে বেহুদা গল্প গুজাবের মধ্যে কপালপোড়ার মাহফিল আসতে পয়সাও খরচ জানা না লাগে না তা সত্য কপালপোড়া আসতে পারে নাই আবার খোঁজ করে দেখবেন কিছু আল্লাফাকের বান্দা মাহফিলের মধ্যে অনেক দূর দূরান্ত থেকে বহুত কষ্ট গেলে স্বীকার করে মাহফিলে হাজির হয়ে গেছে আল্লাফাক রব্বল আল আমি তৌফিক না দিলে আপনি এবং আমিও কিন্তু আসতে পারতাম না যে মা দ্বিতীয়বার কার জন্য মোবাইল ফোনের রিং টন না বাজে খুব খেয়াল করি কলমের দরজা একেবারে হলি হইয়া হেদায়তের মালিক কে মাওলার কাশি হেদায়ত চাইতে হবে যেহেতু মালিক তিনি তার কাশি চাইতে হবে আর কাউর কাছে হেদায়ত নাই হেদায়তের এক কথাগুলি যদি শরিয়াত সম্মত হয় শরীয় সম্মত হয় গ্রহণ করব। শরীয়তের খেলাফ উল্টা হলে প্রত্যাখ্যান করব ঠিক আছে না খেলাফ হলে মমেন বাবার কথা মানতে পারে না মার কথা মানতে পারে না স্ত্রীর মমেন কার না তো আত্মু আ গোলাম তো একমাত্র মাওলার তারই গোলামি গোলাম করে যাই হোক অনেক বয়ান হইছে কিছু কথা বলতে চাই কোরআনের উপর অনেক কথা হইস আল্লাহ রে ফু করছেন আলিফলাম বিচ্ছিন্ন কিছু হরুপ দিয়া অক্ষর যার অর্থ একমাত্র আল্লাহ কি ভালো জানেন অন্য কেউ জানে না কি কথা ঠিক না আলিফলিম মিমের অর্থ কে জানেন এর মর্ম অর্থ আর কেউ জানে না জানে না কি ভাই কে জানেন মিম পড়লে সব আসে কি নেই তা যারা বলে না বুঝিয়া কোরআন পড়লে সব নেই তাদের বক্তব্য কি হবে অনেকে বলে কোরআন না বুঝিয়া পড়লে সব নাই আমার বন্ধে মতের কিছু লোক আসেন থাকাটাই স্বাভাবিক কিন্তু আপনাকে আমি প্রশ্ন করিয়া আসেন কি বুঝলেন হা মিম কি অর্থ বুঝলেন আলিফলাম কি অর্থ বুঝলেন অথচ আলিফলাম পড়লে সব আছে কি নাই আপনার বলার দরকার কি আবদুল্লাহ মাসুদ নদিয়া ফরান ফরমান যে ব্যক্তি কোরআনের একটা হরফ তেল করবে আল্লাহাকব তারা হরফ মিম একটা হরফ কি কথা ঠিক না অন্ত আলিফ লাম নিমের অর্থ আমরা কেউ জানি না কিন্তু নবী কি বললেন আলিফ লাম মিম পরার সাথে সাথে ৩০টা হরুফে তিরিশটা নেকি। তোমার আমি লেখা হয়ে গেছে যে ব্যক্তি কোরআন করবে যে ব্যক্তি উজুর সাথে কোরআন তেল করবে উজুর সাথে হরফে পঁচিশটা নেকি হবে উজু সারা কেউ কোরআন করলে পুরী হরফে দশটা করে নেকি হবে যে ব্যক্তি কোরআন তেলা হলো করে আজেজ সবাকে গোটা দুনিয়া সবাইকে অপারোগ করে দেয় এর মোকাবেলা কেউ করতে পারে না তাকে মওজেজ বলা হয় কি কথা ঠিক না কোরআন এমন এক কিতাব যেই কিতাবের শুরুতে লেখা আছে লাফি কি আছে আলিফলাম কিতাবাফি এই কিতাবা আই হাজা এই কিতাব ওই কিতাব যেই কিতাব লোহে মাহুসে কাছে সংরক্ষিত ছিল এর জন্য আল্লাহনের জন্য এখানে জালিকা ব্যবহার করে এই দিকে ইশারা করা হয়েছে এই কিতাব দুনিয়ার কোন কেতাব না দুনিয়ার কোন মানুষ লিখে নাই এটা রচিত কিছু না জালিকা হাজা এই কিতাব ওই কিতাব যে কিতাব আমার কাছে সংরক্ষিত ছিল লা লাইন রিব সন্দেহের যত অংশ আছে সব কর্তন হয়ে গেছে কাটা হয়ে গেছে এই কিতাবের প্রথম থেকে শেষ পর্যন্ত সন্দেহ বলতে কিছু নাই যাহা কিছু আছে সন্দেহ সন্দেহবিহীন ভুল নাই সন্দেহ নাই শোভা নাই গোটা দুনিয়ার মধ্যে যত কেতাব আছে বই আছে চাই সে রামায়ণ হোক মহাভারত গীতা ভেদ চাই সে তাওরাত হোক ইনজিল হোক জবুর হোক ত্রিপট হোক শেক্সপিয়ারের সাহিত্য হোক আইনস্টাইনের গবেষণা হোক না কেন অ্যারেস্টোটালের প্লেটোর সাপ্রুটিসের কালমার্স মাথনের যত দর্শন হোক না কেন গোটা দার্শনিক সন্দেহ নাই মুসলমান মুসলমান কপাল পোড়া কপাল পোড়া আরে মুসলমান খানা পায় না এক ধরনের কপাল পোড়া কিন্তু যে ব্যক্তির এক ব্যক্তি খানা পায় না খায় না এক কপাল পোড়া কিন্তু যেই ব্যক্তির সামনে খানা মাউজ আসে খাইতে পারে না দেখে আর কাঁধে এটা ডবল কপাল পোড়া দীরা ইমানে নূর পায় নাই কোরআন না মানো তুমি হলো ডবল কপাল পোড়া ডবল কপাল পোড়া ডবল কপাল পোড়া কি কথা ঠিক না কোন সন্দেহ নাই শোভা নাই শুরু হয়েছে আর কোরআন নেই আছে নাকি মিনাল দেখেন কোরআন শুরু হয়েছে লাফি সন্দেহ নাই কোরআন শেষ মানুষ শয়তান মিনাল জিন এর মধ্যে কোন শয়তান শেষ নাস মানুষ শয়তান দুই ধরনের শয়তান দিয়া কোরআন শেষ করছে এর মধ্যে শেষ শয়তান কোনটা মানুষ শৈতানি মানে শেষ শয়তান কোনও কোরআন প্রত্যেকটা রূপে সাজাবার মধ্যেও বিশাল একমত আছে আল্লাহ ফ্রেন গোটা দুনিয়ার মানুষকে ইশারা করতেছেন ইঙ্গিত করছে গোটা দুনিয়ার মানুষের গোষ্ঠী এই যে কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত কোন সন্দেহ নেই শোভা নেই কিন্তু কি থাকিও এই দুই ধরনের শয়তান কোরআনের মধ্যে সন্দেহ সৃষ্টি করবে ভেজাল ঢুকাবে মানতে চাইবে না কিন্তু ইমানকে মজবুত করিও এই দুই ধরনের মানা যাবে আরো মারাত্মক আরো জটিল আরো কঠিন আরো মারাত্মক কেমনে আজানের ধ্বনি শুনলে ভাগে। আজানের ধ্বনি শান শুনতেই পারেন দেখবেন আমাদের দেশের যত নাস্তিক আছে কাক তুই জোরে জোরে ডাক যেন আজানের শব্দ আমার কানের মধ্যে না ঢুকে শুনতেই পারে না আজানের শব্দ কারণ আমি চিন্তা করলাম ঘটনা কি আজানের শব্দ শুনতে পারে না কেন আজানের শব্দে ভাগে জিকিরের শব্দে ভাগে লাহ পড়লে ভাগে আউজুব্লা পড়লে ভাগে ওমার কেউ যদি ও শয়তান রাস্তার মধ্যে দেখতো ভাইগা যাইতো কোরআন শয়তান ভাগে লাহলা পড়লে আউজেন মারাত্মক শয়তান মারাত্মক দেখেন আমার নবী হাজির সেখানে শয়তান কিভাবে অসহা দিবে আবু কালেমা পড়বে পূর্বে পূর্বে এরকম পড়বে এর মধ্যে শয়তানের সর্দার হাজির অখন মানুষ শয়তান ঠিক অসহ আসা দিছে দেখছেন কত মারাক্ত কোন শান মারাতক ভাই আচ্ছা বলেন কোনদিন ইয়াবা নিয়ে তোমার কাছে আসছে নতুন নতুন রয়েছে দোষ একটা টান দেয় মানুষ শয়তান কথা বলিয়ান এই শয়তান আসছে কি আসেনাই আচ্ছা জিন শয়তান কোনোদিন মদের বোতল নিয়ে তোমার কাছে আসছে কিন্তু তোমার মাথার উপরে টুফি উঠে থারছে না কিন্তু মানুষ ও জিন আল্লাহ বিরুদ্ধে কিন্তু আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয়ার ক্ষমতা জিনিসের নাই কিন্তু এই মানুষ সহ আল্লাহর নবীর সামনে রাখে না আমার দর্শন কুটি কুটি মানুষ হেদায়তের হেদায়তের ন্যামার থেকে মাহরম শুধু এই মানুষ হয়তানের কারণে কুটি কুটি মানুষ লজ্জা লাগে কি লাগে হুজুর টুপি পড়তে লজ্জা লাগে হুজুর দাড়ি রাখতে লজ্জা লাগে হুজুর লম্বা জামা লজ্জা লাগে নামাজ পড়তে না আস্তা আস্তা যদি ওই শায়তান গুলি উলঙ্গে লজ্জা না পায় তুমি নামাজ পড়তে লজ্জা পাও কেন ওই শায়তানের দোষরা যদি ল্যাংটা হইয়া প্রসাব করতে উলঙ্গ হইয়া প্রসাব করতে লজ্জা পাও কেন কারণটা কোথায় হ্যাঁ কারণটা কি কারণটা কি ওরা যদি উলঙ্গ হইতে লজ্জা না পায় তুমি বোরখা পড়িতে লজ্জা পাবা কেন তুমি লম্বা জামা গাইতে লজ্জা পাবা কেন আমি লজ্জা কোন অবস্থাতে পাবো না কেন পরবা না অথচ শিখদের কোনো কেতাব নেই আসমানি কোনো কেতাব নাই নিজেদের কোনো কেতাব নেই ওরা গুরু নানকের তপস্যা করে ঠিক না পরেও দেখেন শিখ জন্ম হওয়ার পর থেকে তাদের চুল কাটে না জন্ম হওয়ার পর থেকে মোজ দাঁড়ি কাটে না জন্ম হওয়ার পরই চুলকে আবৃত্ত করার জন্য পট্টি পরে ডক্টর মনমোহন সিং যে ভারতের প্রাইম মিনিস্টার ডক্টর বড় শিক্ষিত ভারতের মতো দেশের তিনি প্রধানমন্ত্রী অথচ সে শিখ কিন্তু তার প্রধানমন্ত্রী এবং তার শিক্ষা তার মাথার থেকে শিখদের পট্টি নামাতে পারে নাই তার প্রধানমন্ত্রী তার শিক্ষা শিখদের তারি কাটতে বাধ্য করে নাই তার প্রধানমন্ত্রী তার শিক্ষা তার ওই শীতের চুল কাটতে বাধ্য করে নাই অথচ নবধর্ম শিখ যাদের ধর্মের পিছনে কোনো কিতাব নাই সে যদি তার ধর্মীয় কৃষ্টি কালচার পালন করতে পারে তাল তোমার পালন করতে আপত্তি কোথায় মনে আছে দেখছেন অবস্থা দেখছেন বাসপাই পাই মতো প্রাইম মিনিস্টার ভারতের বাংলাদেশে আসছে কিন্তু তার ধর্মীয় পোশাক সে সারে নাই পরিয়ে আসছে আর আমাদের দেশের কতগুলি কুলাঙ্গার কোন রকমের যদি কোরআনের বিরুদ্ধে বক্তব্য না দিতে পারলে মনে হাজার ঠিক হয় নাই সব হলো মুরুক্ষ গোষ্ঠী কোরআন না জানার গোষ্ঠী ঠিক না আপনাকে জানেন পন্ডিত নেহেরু। সে যখন ইংল্যান্ডের মধ্যে গেছে তখন কিন্তু কোন কিতাব নাই গ্রান্তিওয়ালা কিতাব নাই না খ্রিস্টানদের পিছনে আছে না ইহুদিদের পিছনে আছে। এর পরেও তারা তার ধর্মের উপরে আর মুসলমান তোমার কাছে এত দামি কিতাব থাকা সত্য। তুমি ধর্মকে বারবার জবাই দাও কেন ইসলাম সারস কেন কারণটা কোথায় না আজকে থেকে আমি নিয়াত করবো জীবন ইসলাম থেকে বাহির না দামি কিতাব আমাদের কাছে কোরআন জোরে বলেন কি নাই ভাই এই গোটা কিতাবের মধ্যে যাহা কিছু আছে যাহা কিছু আছে যাহা কিছু আছে কোনো কি আছে ছোট্ট একটা কথা বলে কি আছে এর মধ্যে আছে মমেন এবং নেককারদের জন্য জান্নাম মমেন এবং নেককারদের জন্য কি আছে এবং গুনাগারদের জন্য জাহান্নাম এই কথার মধ্যেও জোরে বলেন এই কথার মধ্যেও সন্দেহ নেই আছে কি ভাই মোমেন এবং এমন ভাবে এক একটা ইট হবে স্বর্ণের এক একটা ইট হবে রুপার জাহারের দ্বারা গাতনি হয়ে যাবে হাজার হাজার তালা বিশিষ্ট বিল্ডিং হবে উড়ে খোদারে একটা বিল্ডিং কত ছোট হবে ওই বিল্ডিংটার মধ্যে রুম কত ছোট হবে প্রত্যেকটা রুমের মধ্যে সত্তর হাজার দরজা থাকবে এরকম সত্তর হাজার দরজা বিশিষ্ট হাজার দরজা বিশিষ্ট এক একটা রুম সত্তর হাজার রুমের দ্বারা একটা বিল্ডিং হয়ে যাবে গোটা বিল্ডিংটা সবুজ নাকি দেখলাম প্রশ্ন করলাম ভাই এটা কি পাথর বললাম ইয়াকুত পাথর আমি বললাম ভাই দাম কত অরিজিনাল পাথর না আমি বললাম পাথরের দাম হই কত দশ লক্ষ টাকার উপরে আমি বলি বলেন কি ভাই পাথর মিলে বিক্রি করতে কষ্ট নেই হঠাৎ আমার কাবে বর্ণনা একটু আগে দিলাম বলেন এই গোটা বিল্ডিংটা যদি জান্নাতের সবুজ ইয়াকুতের পাথরের দ্বারা হয় এই বিল্ডিংটার দাম কত এই বিল্ডিংটাকে আগে দিবে জানেন নাকি যে ব্যক্তির সামনে ব্যক্তিকে দান করবেন কত হাজার কোটি টাকার বিল্ডিং জান্নাতের মধ্যে ছোট জান্ন জমি কি পরিমাণ হবে দুনিয়ার দশ গুণ মিরপুর এলাকায় এক কাঠা জমি ক্রয় করার জন্য তোমার জীবনের কত শ্রম দিছো। জীবনের কত টেনশন ফিল করছো কত সাধনা করছো আর আল্লাহাদাকে ছোট একটা জান্নার দিবে সেই দশ গুণ সেই কত সময় ব্যয় করছো কত শ্রম দিচ্ছ ব্যাস তোমার কাছে প্রশ্ন করলাম তুমি জবাব দাও এই সুন শুক্রের বিল্ডিং উঠাবার জন্য তুমি কত শ্রম দিস কত সময় ব্যয় করছো কত টেনশন করছো দুনিয়ার একটা বিল্ডিং উঠাবার জন্য তুমি সারা রাত্র ঘুমাও নাই কোন বন্ধুর কাছে টাকা হাওলাত নিবা কিভাবে টাকা গ্রহণ করবা অথচ দুনিয়ার একটা বিল্ডিং সামান্য আর তার গাতনি হয়ে যাবে আমি প্রশ্ন করলাম ওই জান্নাতের বিল্ডিং পাওয়ার জন্য কি সাধনা করছো কি চেষ্টা করছো দুই রেখার নামাজ গর্ব করো আমি জান্নাতে যাবো না যাবে কি একটু দাঁড়িয়ে গর্ব করো আমি না যাবে কে একটু নিজেকে বহু বড় মনে করি আমার সাড়ে তিন কেজি ওজন এই সাড়ে তিন কেজি ওজন স্বর্ণের দাম কত এই শ্রম তুমি তুমি একেবারে দুই রেখা নামাজ পেরে নিজেকে খুব বড় মনে করতেছো কি ভাবছো কি জান্নাতের ভূমিটা মেস এবং আমার দ্বারা হয়ে যাবে নবী আল্লাহ সালাম ফার্মান গোটা ভূমির মধ্যে বড় বড় একটা গাছ থাকবে আল্লাহ বড় বড় এত বড় হবে একটা গাছের মধ্যে বাগান করার জন্য একটা বাগানের জন্য কত শ্রম কত সময় কত অর্থ ব্যয় করছ আর জান্নাতের মধ্যে আমার মাওলাভে এত এত গাছ দান করবে কি শ্রম দিলা কি নামাজ পড়ল আল্লা ফ্রবিন ওই জান্নাতের গাছের মধ্যে সুন্দর সুন্দর ফল ধান করবে জান্নাতিরা দুনিয়ার মধ্যে যদি ফল খাইতে চায় দুনিয়ার মধ্যে একটা ফল খাওয়ার জন্য কত সাধনা করতে হয় কিন্তু কেন গাছে উঠবা কষ্ট করবা এই কষ্ট আল্লাহা দিবেন না কেন কারণটা কি ফজরের সময় শীতের সময় গোসল ফরজ, গরম পানির কোনো ব্যবস্থা নাই ঠান্ডা পানির মধ্যে ডুব দিয়ে আমার কিন্তু কষ্ট আল্লাহ এইটাও দিবে না কেন দুনিয়ার মধ্যে দাঁড়িয়ে রাখিয়া হাঁটস তোবার বন্ধুরা দাঁড়িয়ে দরিয়া কত টিটকারি ফাইজলামি করছে দান করবেন আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া না অটোমেটিক জান্নাতের ফলটা জান্নাতি মানুষের মুখের মধ্যে টপ করিয়া যাবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও চা বাবার কষ্ট দিবে না কেন দুনিয়ার মধ্যে বহুত কষ্ট করছো রে আ। এই মহিলা কত সুন্দরী কত সুস্থ এত সাধনা করিয়া জান্নাত জান্নাতের ফলটা মুখের মধ্যে মিলিয়া যাবে আল্লাফা পানেনা বাবর তোমরা কেন খেয়াল করো আজকে দুনিয়ার মধ্যে ইলিশ মাছ আমরা খাই ইলিশ মাছের লেসের মাছে এক ধরনের সাঁত পিঠের মাছে আর এক ধরনের সাত এত স্বাদ লাগাইতে পারল। সেই মাওলা কি জান্নাতের ফলের মধ্যে চল্লিশ রকমের স্বাদ লাগাইতে পারবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও জান্নাতের মধ্যে জান্নাতির আনন্দ ফুর্তি করতে থাকবে মজার আর মজা ফুর্তির মধ্যে লিপ্ত হয়ে যাবে আল্লাহ প্রশ্ন করবে আমি তোমাদের সাথে ওয়াদা করছি সেই পালন নাকি। জান্নাতিরা বলবে মালার যে ওয়াদা করছো তা তো পালন করছি এত পাওয়া পাইছি এত পাওয়া পাইছি কোদিন চিন্তা করি নাই কেউ কোনোদিন কানেও শোনা নাই সাথে সাক্ষাৎ করব আমি দেখা করব। কিন্তু এখনো আমি দেখা করি নাই এ ফেরস্তারা নূরের পর্দা উঠাইয়া দে যখন সত্তর হাজার নূরের পর্দা উঠাইয়া হবে প্রত্যেকটার জাগার থেকে হইলে প্রত্যেকের প্রত্যেকের জাগার থেকে ভিরা ধাক্কা পূর্ণিমার চন্দ্র দেখতে পারে আমার মাওনা যখন নূরেন পর্দা থেকে বের হয়ে আসবে প্রত্যেকটার জান্নাতি ভিড়ে ভিড় ধাক্কা ধাক্কি বেঁচিত আমার মাওলাকে দেখতে পারবে আল্লাহ আল্লাহ তুমি এক নজর দেখা দিও সবচেয়ে বড় নেমা জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নেমাদ আমার মাওলার দিদার সবচেয়ে বড় নেমাত আমার মাওলার দিদার জান্নাত আল্লাহ জানা তো তুমি কবুল করিও না বেদমাজি হারাম করে দলে বদমস মত খরের দলে রাখার দলের দাড়ি কামান না বাবার বাবারে আমার বেপদ করিও না বাবা হিসাব নিকাশ না মিল কেউ মাওলার কবরে যাই মুসাফের এপতি খবরদার কোথায় রানা করছো তোমার রিক্সার ভাড়া আছে কিনা তোমার বাস ভাড়া আছে কিনা খাওয়ার পয়সা তোমার কাছে আছে কিনা যদি রিক্সায় ওঠার পরে টাকা না দিতে পারো তোমাকে ঘাট ধরিয়া ধাক্কাইয়া দিবে লুবা টাকা সারা হোটেলে বস কেন বাসে উঠসো যখন কন্ট্রাক্টর তোমার কাছে টাকা নেওয়ার জন্য আসবে টাকা না দিতে বলে মারিয়া তোমাকে বাসের থেকে নামাইয়া দেবে কি বুঝলা মুসাফিরের দলেরা যারা কবরের দিকে রানা করছে যারা কিয়ামতের দিকে রানা করছে যারা নিজানের দিকে রবানা খবরদার খবরদার Don't you know that. Your hand that시 is <laughs> welcome কবচ করিস না খোদার কসম করিয়া বলিয়া থাফার মান বদমাস বা ইমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান দরজা বলি টাস করিয়া খুলিয়া কোন বিলিং এর নিচের তলায় আগুন লাগলে কে কার আগে বের হবে পাড়াপাড়ি করতে গে মানুষ বেশি মারা যায় কোনো লঞ্চ শুরু করলে কে আগে বের হবে পাড়াপাড়ি করতে গে মানুষ বেশি মারা যায় লম্বা লম্বা কালো কালো পশব সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের এই অবস্থা দেখি আর না হইতেছে বললো তুমি আনত নয়নে অর্ধ নয়নে পার পুলিশের দিকে তাকায় যখন ওস্তাদের সামনে ছাত্র মজরিম হিসাবে অপরাধ হিসেবে দাঁড়াইয়া যায় মান বদমাস বলবো আমার বয়স তো মাত্র ১৬ বছর আমার বয়স তো মাত্র আঠারো বছর মাত্র মেট্রিক পরীক্ষা দিলে আইয়ে ভর্তি হইলাম ছাত্র জীবনই আমি মারা যাবো কোনো দিন পরিকল্পনা করিনি মনের মধ্যে কত আশা লালন করছিলাম কত আশাই না লালন করছিলাম বলো পাস করব। আমার সামনে হাজির হয়ে যাবে বুঝতেই পারি নাই ভাই হাজরা আমাকে একটু সুযোগ দিয়ে দাও তবা করার সুযোগ দিয়া দাও ভাই আমি মারা গেলে আমার মেয়ে তুমি যাবেন রোজা আর সারবো না পর্দা বেপর্দার হবো না দাড়ি আর কাটব না মদের মধ্যে আর কোনোদিন চুমুক দেব না আমি আর নামাজ কাজা করবো না গুনার কাজের কাছেও যাব না এই তাকিস করতে আমি এবার সারাদিন কিছুই খাইবো না আমি সারাদিন রোজা রাখবো রোজাকিংয়লা আমার মা কালামে পাখের মধ্যে আগে বলেন নাই ওলাই আমি কারোর বাড়ির দরজায় একবার নকা দুনিয়ার মানুষ আমাকে আমি না সুযোগ দেয়া হবে না এমন করে যার লক সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে এই দুনিয়াতে পারবে কেন লন্ডন গিয়েও চিকিৎসা করাও না কেন তোমার হার্ট চেঞ্জ করুক না কেন তোমার কিডনি পরিবর্তন করুক না কেন তোমার রক্ত চেঞ্জ করুক না কেন যতই তোমাকে কোরামিন খাওয়াক না কেন কত বেনমাঝি নামাজ ধরার আগে দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে এ বেরোজদার বাবা তুমি কি দেখো নাই কত বেরোজদারের রোজা রাখার আগি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এ দাঁড়ি খাবেন না বাবারা তোমরা কি দেখো না কত আমার বাবার কি দেখো না বুদ্ধিমান তুমি কেন খেয়াল করো আজকে দুনিয়ার পরীক্ষা একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায় করিয়া তার আশা করা যায় কিন্তু মমতের মামলায় কবরের মামলায় কেয়ামতের মামলায় মিজানের খায়া রে আর দ্বিতীয়বার আর কোন চান্স নাই কবরে একবারই ঢুকতে পারবো দ্বিতীয়বার ঢুকার কোনো সুযোগ নাই বাবা এমন কত কবর আজাব দেখছে বাবারে আমাদের মসজিদ মুসলিমের বড় ভাই একদিন আবাজানের দুই পাউ জরাই দের কান আর বলে হুজুর আমার জন্য দোয়া করেন আমাকে মাফ করিয়া দেয় হুজুর বিকালবেলা গরুগুলি যখন আমি বাড়ির দিকে রওয়ানা করলাম ফকির বাড়ির কবরের কাছে বরুর গরুগুলি যাওয়ার সাথে সাথে হাম বা গরুগুলি জোরে দৌড় মারছে আমি চিন্তা করলাম গরুগুলি কেন দৌড় মানল আমি যখন কবরের দিকে তাকাইলাম তখন কবরের মধ্যে আগুন মৌলের মধ্যে দেখেছে সহ্য করতে বাবা। বাবারে আমরা কি ক্ষতি হইলো তোমরা তোমরা রোজা সারস তোমাদের শরীর শক্তি কি বাড়লো বাবারে আমরা টুপি রাখলাম আমাদের কি ক্ষতি হইল। তোমরা টুপি সারছো তোমাদের কি নাম হইল। আমরা নারী রাখলাম আমাদের কি কত হইলো তোমরা তোমাদের কি লাভা রে কি মেসলে কাগজ ফুল হি মে খুশন মা হক কি নাওলাকে রাজি খুশি না খুলিয়া মাওলার কবরে যাও নবী আল্লাহ আসলাম ফরমন কোন ফরমানের কবরের দুই পাশের মাটি এমন চাপ মারবে আল্লাহ তুমি মাফ করিয়া দাও বাবা এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে এরপরে আল্লাপ রবিয়া কিয়া মতের মধ্যে করবে আল্লাহ তুমি মাফ করিয়া দাও চিন্তা করার সুযোগ তুমি পাও নাই কি আমাদের চিন্তা করার তুমি সুযোগই পাও নাই এই নয় কোটি ৩০ লক্ষ মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে সূর্যের গরমে দুই তিন ফিট পুকুরের পানি গরম হইয়া যায় সূর্যের গরমে পিস গুলি গলিয়া যায় গাড়ি চাকার সাথে পিসগুলি ছড় করতে থাকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যের গরমে বালু উত্তপ্ত হইয়া যায় সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়া পানি যুক্ত দুনিয়া ঠান্ডা পানি আল্লাহ এই ঠান্ডা পানি যদি গরম হইয়া যাইতে পারে মানুষ যদি মারা যাইতে পারে কেয়ামতের মত আল্লাহ আলমিনে এত উশা সূর্য রাখে আল্লাফক সমস্ত গরম সারিয়া দেব না ফার্মান আমি মাওলা কেমন সূর্য মাওলার হুকুম এমন ভাবে গরম দেওয়া শুরু করবে সূর্যের গরমে মাথার টালের টাস টাস করে যাবে আল্লাহ তুমি মাফ করিয়া দাও বাবারের দুনিয়াতে কয়দিন ত্রিশ বছর মধ্যে ফরমান। ওই কেয়ামতের ময়দানে সূর্যের গরমের নিশি শুধু দাঁড়ায় থাকতে হবে পঞ্চাশ হাজার বছর লাল চামড়ার মত হন হন হন করতে থাকবে মানুষ দাঁড়াইতে পারবে না শুধু মানুষ না ফাইতে থাকবে আল্লাহ তুমি মাফ করিয়া দাও এই অবস্থা দেখিয়া আদম শাহ সেন আপসে সমস্ত নবীরা বলবে আমাকে বা মা ছেলের পরিচয় দেবে না ছেলে মায়ের পরিচয় দেবে না বন্ধু বন্ধুর পরিচয় দেবে না নেতা সব লাপাতা হইয়া যাবে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হইয়া যাবে সবার চোখ উপরের দিকে উঠিয়া যাবে সবাই বলবে একটা উম্মাদা ফেলায় আমি কিন্তু তোমার হাজি জান্নাতের মধ্যে ও কপাল পড়ার দলের যে কঠিন মুহূর্তে আল্লাহর হাবিব তোমাকে আমাকে ভুলবে না সেই আল্লাহ আল্লাহ হাবিবের দোয়া কবুল করে আল্লাপ বলবে যাও জিব্রাইল আমার হাবিবের কাছেই পানি নিয়ে নিয়া দিয়াছ আল্লাহর হাবিব তখন এই পানির জাহান নামে গায়ে সিডা মারবে জাহান নাম ক্যাত ক্যাত করে পিছনে দিকে শরিয়া যাবে জাহান নাম পিছনে দিকে শরিয়া গেল আল্লাহ ডাক দিয়া বর্বান হাবিব ওই পানি কোন আচার্য পাই না কোনো কুদরাতি পানি না কোন ঝমঝম কুয়ার পাই না কোনো জান্নাতের নহরের পানি না এই পানিও তোমার গুনাগার ফেল করলে চোখের মধ্যে পানি আসে আজকে দুনিয়ার মামলায় পড়লে চোখের মধ্যে পানি আসে বিপদে পড়লে চোখের মধ্যে পানি আসে আর আখ এতগুলি মামলা যে পড়িয়া গেলাম আল্লাহ তুমি মাফ করিয়া দাও অথচ আল্লাহর হাবিব কি বলেন সরেন মানবাকিলে হার রাহ তিল নার। যে সমস্ত আল্লাহ তাদের উপরে জাহান নাম হার করিয়া দিবে আল্লা রে তুমি চোখের পানি কবল করিয়া না কিন্তু কেনই বা আমরা কামল করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারিনা এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছের নবসা এবং শায়তান লাগিয়া রইছে ব্যবসা দলাদুলি হিংসা হাসা দে হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যে পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা চমনায় বুঝিনা চরমনায় ডাওয়াত রে বাবা চরমনায় যাবার তোমার কোন দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই ঠিক তো দ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন চালিয়া রইছে চোখের পানিও সারা কিন্তু জাহান আগুন নিবানো না কাজী আমার জন্য দোয়াছে আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো মন খুলিয়া দোয়া করো গলাগুলি একসাথে ও পর্দানায় মা বোনেরা দুই হাত তুললাম দুয়ার দিয়া নতুন বহু উঠছিল এমন কত মেউলোকে শরবত খাইছে কত মেউলোকে বাতাস করছে আবার একদিনেই ঘরের দুয়ার দিয়া মরাল বোন আল্লা আল্লাহ করে, আলে বল করে, ওরে হাত ধরলাম রে মাওলার আল্লাহ কত সাদা দাঁড়িওয়ালা ভাইদের কিনিয়ে হাত ধরলাম রে আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়ি যখন কান্দন আল্লাহ কত বেগুন তোমার খাস খাস বন্ধার দিকে আল্লাহ আমি তো গুনাগার আমার দিকে না থাকাইয়া তোমার যেই বন্ধার হাত পছন্দ তার করে দাও आल्ला पतित आल्लासी আমাদের নামটা উঠে আল্লাহ বাবাকে কবল করিয়া নাও আল্লাহ বাবাকে কবল করিয়া নাও আল্লাহ আমার যুবক কবল করিয়া না আল্লাহ বাবা কবল করিয়া না কবল করিয়া না কার বাবা নাই কার স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মমেন মোমনা যত মুজাহিদরা কবরে শুয়ার হয়ে সবার কবরে আজাদকে মাফ করে দাও ইয়া আল্লাহ কাজ করে আমাদের শায়খ ও ওশাদার কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও মা দাতা জগতমান বুনিয়ার মধ্যে बुलंद করে দাও আমাদের আহল আওলাদের তোমার খাস গোলাম বান দিয়ে সেবা করে নাও রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতু আইনা ওয়াজআল্লালিল মুত্তাকিনা ইমামা Rabbin hormihuma kemah rabbayani sagira wa sallallahu ta'ala align khaere khalqihi muhammadu wali wa ascabi wa azuajih wa atbayahi ajmaari r harhamnana mahbaugumu beri